ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাক জীবনের রংধন অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি পৃথিবীর যে যে দেশে অবস্থান করছেন সকল অবস্থানে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এটাই আমাদের কামনা আশা করব যে আজকের এই পর্বকে আপনারা ইনশাল্লাহ উপভোগ করবেন এবং নিজেদেরকে উপকৃত করার চেষ্টা করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে ভালো কথা বলার এবং সেই অনুযায়ী নিজেদের জীবনকে গড়ার তাফিক দান করেন আজকে আমরা আলোচনা করব আরেকটা দিক যে আমরা বিবাহ এবং ডিভোর্স আমরা দেখি বন্ধন আবার বিচ্ছেদ এই বন্ধন এবং বিচ্ছেদ সম্পর্কে আমরা কিছুটা ইসলামের আলোকপাত করতে চেষ্টা করব। যাতে করে আমাদের সমাজটা সুন্দর হয় আমাদের পরিবারগুলো ভালোবাসা ময় হয় এবং সেখানে কোনো অশান্তি না থাকে এটা জীবনের দুই রূপ আমরা দেখি কখনো ঘটা করে তাদের বিবাহ হচ্ছে কত আয়োজন আবার কিছুদিন পরেই দেখা যায় এদের মধ্যেই ছাড়া হচ্ছে বিচ্ছেদ হচ্ছে এই যে বন্ধন ও বিচ্ছেদ এই বিষয়টাকে আমরা আজকে ফোকাস দেওয়ার চেষ্টা করব সাধারণত মুসলমানদের জন্য উচিত হল যে বিবাহ হবে এবং মৃত্যুই একমাত্র বিচ্ছেদের কারণ হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থায়ী নয় কারণ স্বামী তার স্ত্রীকে ছেড়ে যাবে এবং স্ত্রী তার স্বামীকে ছেড়ে যেতেই হবে এবং সেই ছেড়ে যাওয়ার কারণটা যাতে শুধু মৃত্যু হয় মৃত্যু ছাড়া অন্য কোনো কারণ না হওয়া উচিত এবং এটাই হলো কাম্য তবে কখনো কখনো আমাদেরকে ডিভোর্সে যেতে হয় তবে সেটার একটা নীতিমালা আছে এই নীতিমালার ছাড়াই যদি আমরা আমাদের পরিবারগুলো যদি ডিভোর্সের দিকে যায় তখন সেটা হবে অকল্যাণজনক আমরা খুবই আশ্চর্য হচ্ছে যে মুসলিম সমাজে যেখানে বন্ধন পারিবারিক বন্ধনদের সুদৃদ থেকে আমরা অমুসলিমদেরকে দেখানোর চেষ্টা করব যে মুসলমানদের মধ্যে বিচ্ছেদ কম মুসলমানদের মধ্যে ডিভোর্স কম এবং পারস্পরিক ভালোবাসা বেশি যেটা প্রমাণ করে আমরা অমুসলিমদেরকে শান্তির পথে ইসলামের পথে ডাকতে পারি সেই জিনিসটাকে এখন আমরা হারাতে বসেছি আমি জানি যে ওয়েস্টার্ন সোসাইটিগুলোতে অনেক মানুষ আগে ইসলাম কবুল করতে এটাই দেখে যে মুসলমানরা পুরো জীবন একসাথে থাকে এবং তারা সুন্দর সংসার পরিচালনা করে যেখানে শান্তি সৌহার্দ্য ভালবাসা এবং প্রেম থাকে এই জন্য তারা ইসলামের প্রতি আকৃষ্ট হতো কিন্তু দুর্ভাগ্যজনক ওয়েস্টার্ন সোসাইটিতে যেসব মুসলিম কমিউনিটিসগুলো আছে এখন স্ট্যাটিস্টিক অনুযায়ী জরিপ অনুযায়ী তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের হারটা বেড়ে গেছে ইন্ডিপেন্ডেন্টের একটি প্রতিবেদন আমি পড়েছিলাম যেখানে দেখেছি ইন্ডিপেন্ডেন্ট প্রতিবেদক লেখেছে যে বিবাহটাই এখন মুসলমান সমাজে কমিউনিটির জন্য একটা কাল হয়ে দাঁড়িয়েছে এটা বিপদের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে সুপ্রিয় দর্শক এই জিনিসগুলোকে আমাদের সমাজে পরিবর্তন আনতে হবে আর পরিবর্তন করার জন্য প্রতিটি মুসলিম কমিউনিটির সদস্য এবং প্রতিটি দম্পতিকে এটার ক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে মুসলিম ট্রিবিউন নামক একটি অনলাইন ম্যাগাজিনে লেখা হয়েছে শিরোনাম ছিল অ্যালার্মিং ডিভোর্স রেট এবং মুসলিমস যে অত্যন্ত ভয়ঙ্কর পরিমাণে বেড়ে যাচ্ছে মুসলমানদের মধ্যে ডিভোর্স এবং তালাকের সংখ্যা সেখানে বলা হয়েছে স্ট্যাটিস্টিক শো অ্যালার্মিং ইনক্রিজ ইন মুসলিম ডিভোর্স রেট ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ লাইক ইউএস কানাডা অস্ট্রেলিয়া অ্যান্ড দ্য ইউকে হোয়ার online divorce gain great popularity among muslim increase rates in recent years jekhane bola hocche je muslim poribar gulote paschatter muslim poribar gulote ebong community gulote like jemon us canada australia ebong uk shekhane muslim community er gulo modhe rate bhoyongkor hare bere jacche ebong tara online system koreche divorce jate aro easily te divorce dewa jay ebong eta great popularity bepok bhabe janpriyata এই সার্ভিসটাকে গ্রহণ করছে এটা মুসলমানদের জন্য কখনো কল্যাণজনক হতে পারে না মুসলমানরা যদি ডিভোর্সের ফিলোসফি ইসলামের লক্ষ্য উদ্দেশ্য এবং ফেক বুঝতে পারত তাহলে এত সহজে এত পরিমাণ ডিভোর্স তারা দিত না মুসলমানদেরকে আমরা বলি বিবাহের আগে ভালো করে চিন্তা করে পাত্র এবং পাত্রীকে চয়েস করতে হবে যাতে ডিভোর্সে যেতে না হয় একজন আরেকজনকে যাতে সারা জীবন সময় কাটাতে পারে সেই সিদ্ধান্ত কঠোর মনোভাব নিয়ে বিবাহ করতে হবে বিবাহ এটা অমুসলিমদের লিপ টুগেদারের মতো নয় পাশ্চাত্যের মানুষের লিপ টুগেদার নয় কিন্তু দুর্ভাগ্য হল মুসলমানরা পাশ্চাত্যের মানুষের এই কু অভ্যাসটাকে গ্রহণ করছে অর্থাৎ একই সাথে তারা দীর্ঘদিন পর্যন্ত থাকতে পারছে না অনেক সময় দেখা যায় মাত্র বিবাহ হলো এক বছর দেড় বছর আগে আবার যার কাছে বিবাহ পড়ানো হয়েছে তাকেই খোঁজা হচ্ছে বিবাহকে কিভাবে বিচ্ছেদ করা যাবে তারা সম্পন্ন করা যাবে সেটার জন্য এটা যাতে না হয় এই প্রতিবেদনে মুসলিম ট্রিবিউন্সে আরেকটা সুন্দর তারা তথ্য দিয়েছে সেখানে তারা বিভিন্ন গবেষণা তুলে এনেছে নিউইয়র্কে গবেষণা হয়েছে এবং অন্যান্য সিটিতে আমেরিকার বিভিন্ন সিটিগুলোতে গবেষণা হয়েছে জরিপ হয়েছে যেই জরিপের ফলাফল এটাই দেখাচ্ছে যেটা অনেক বেড়ে যাচ্ছে থার্টি পারসেন্ট এই হারে এটা বেড়ে যাচ্ছে কারণটা এখানে যেটা উল্লেখ করা হয়েছে মূল কারণটা হলো দ্য ফ্যাক্ট দ্যাট ডিভোর্স রেট এবং মুসলিম কমিউনিটিস ইজ অন রাইস সিগনালস দ্যাট মোর মুসলিমস কুড নট গ্রাভস দ্য রাইটস অ্যান্ড বেনিফিটস অফ ম্যারিজ অ্যাজ স্টিপুলেটেড ইন দ্য হোলিকোর আনেন সন্না এখানে তাদের কমেন্ট হলো যে এই মুসলমানদের ডিভোর্স রেট বেড়ে যাওয়া এটা এই কথায় সিগনাল দিচ্ছে যে অধিকাংশ মুসলমানরা বুঝতে সক্ষম হয়নি কোরআন এবং সুননাতে যে ডিভোর্স রাখা হয়েছে এটার কি লক্ষ্য এবং কি উদ্দেশ্য এটা তারা বুঝতে পারেনি এবং না বুঝতে পারার কারণেই তারা সহজে ডিভোর্সের দিকে যাচ্ছে সুপ্রিয় দর্শক আমরা অত্যন্ত মর্মাহত এই ভেবে যে আমাদের আগামী প্রজন্ম বিশেষ করে নতুন যারা দাম্পত্য জীবন শুরু করছেন এবং উন্নত দেশগুলোতে বিশেষত তারা যেভাবে ডিভোর্সের দিকে যাচ্ছে। এটা আমাদের জন্য একটা লজ্জাজনক ব্যাপার মুসলিম উম্মাহকে ছোট করা হচ্ছে এই আমরা ডিভোর্সের দিকে যেন না চাই আমরা এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কথাটি স্মরণ করে দিতে চাই তালাক এটাকে আল্লাহ বৈধ করেছেন প্রয়োজনে এটা বৈধ হলেও এটা হচ্ছে অপারেশনের মতো মানুষকে অপারেশান করতে হয় কখনো কখনো শরীরে বিভিন্ন অঙ্গকে বিচ্ছেদ করে কেটে ফেলতে হয় কিন্তু এটা মানুষের কাছে প্রিয় জিনিস নয় এটা ভয়ঙ্কর একটা জিনিস এটা হচ্ছে ঘৃণীত একটা জিনিস সবাই রুগী প্রথমে জিজ্ঞাস করে এটা কি ওষুধ দিয়ে সারানো যাবে না এটা কি অপারেশন না করে বিকল্প কোনো পথে এটাকে ভালো করা যাবে না এটা আগে প্রায়োরিটি থাকে যে ওষুধ দিয়ে হোক অন্য কোনো প্রক্রিয়া হোক এই রোগটাকে যেন দূর করা যায় একান্তই যদি না পারা যায় তখন অপারেশনে যায় ডিভোর্সটা হলো তালাকটা হলো অনেকটা সেরকম যে এটা হচ্ছে নিকৃষ্ট জিনিস এটা প্রিয় জিনিস হতে পারে এটা কোনো খেলনা নয় যে কথায় কথায় ডিভোর্স দেয়া হবে আল্লাহ বলছেন অনুষ্ঠান আগদ অনুষ্ঠান মনে হচ্ছে গিরা দেওয়া চুক্তি করা তা আর আল্লাহ তালা বলছে যারা বিশ্বাসী তারা যেন চুক্তির প্রতি সম্মান রাখে তাহলে নারী এবং পুরুষের মধ্যে যে একটা চুক্তি হয়েছে বিবাহের মাধ্যমে প্রস্তাব এবং কবুল হয়েছে সেই প্রস্তাব ইজাব এবং কবুলকে সম্মান করাটা নির্দেশ আল্লাহ তালা দিচ্ছেন আও ফু বিলো কোর তাহলে বিবাহ বিচ্ছেদ করা তো সেই চুক্তিকে ভঙ্গন করে ফেলা আমরা যাতে ওই ধরনের চুক্তিকে ভঙ্গ না করি বরং পুরো জীবনের জন্য সেটাকে মেনে নিই কেউ যদি নিয়ত থাকি বিবাহ করার সময় যে আমার বিবাহটা হচ্ছে সাময়িক সাময়িক এনজয় করা এটাই যদি উদ্দেশ্য হয় এটা একটা পাপাচার হবে এটা জানার পর্যায়ে হবে এটা পরিপূর্ণ বিবাহই হবে না এই বিবাহটা হতে হবে স্থায়ী বিবাহের কোনো মেয়াদ নেই মৃত্যুই শুধু বিবাহকে বিচ্ছেদ করা উচিত মৃত্যু ছাড়া অন্য কোনো কারণে যেন বিচ্ছেদ না হয় স্বামী স্ত্রী সে ব্যাপারে খেয়াল রাখতে হবে এটা হালাল এটা বৈধ এটার উপায় আছে আল্লাহ তালা বলেন একুশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন তোমাদের স্ত্রীরা তোমাদের কাছে শক্ত ওয়াদা নিয়েছেন যে তাদের সাথে সুন্দর আচরণ করবে তাদের সাথে ভালো থাকবে এটাই তো সুন্দর একটা ওয়াদা দিয়ে তুমি বিবাহ করেছো তাহলে যদি ডিভোর্স দিতে হয় নারী ডিভোর্স দিক অথবা পুরুষ দিক যেই পক্ষ থেকে আসুক না কেন সে তার যে ওয়াদা করেছে কঠিন একটা ওয়াদা করেছিল সে ওয়াদাটাকে সে সম্মানহানি করল এটার মর্যাদা সে রক্ষা করে নেয় বরং সেটাকে অমর্যাদা দিয়েছে এই জন্য তালাকটা হলো আমাদের যে চুক্তি হয়েছে ওই চুক্তির অমর্যাদা আল্লাহ নবী আমাদেরকে বোঝার জন্য বলেছে বিশেষ করে পুরুষদেরকে বলছেন এখানে যে তোমরা কথায় কথায় মেয়েদের উপর রাগ করো লাফরুকু মো মিনু মো মিনাত্যান ইন ক্যারি হ্যাভ ইন হ্যা হুলোকান যে একজন বিশ্বাসী পুরুষ স্বামী এবং একজন বিশ্বাসী নারীর ব্যাপারে যেন তারা ঘৃণা পোষণ না করে বিদ্বেষ পোষণ না করে শত্রুতা পোষণ না করে কোনো একটা চরিত্র যদি তার খারাপ লাগে তাহলে আরেকটা চরিত্রের কথা চিন্তা করো যে চরিত্রটা তার ভালো একটা আচরণটা ভালো লাগেনি কিন্তু আরেকটা আচরণ ভালো চিন্তা করো যে আচরণে তোমাকে ভালোবাসা সে দিয়েছে তাহলে তো তোমাদের মধ্যে আর বিচ্ছেদ হবে না তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে না এই যেন বৈবাহিক জীবনটা যাতে অব্যাহত থাকে বন্ধন যেন থাকে বিচ্ছেদ যেন না হয় এ ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে আমরা এই বিষয়টাকে কোরআনসন্নার আলোকে আরও বিস্তারিত দেখার চেষ্টা করব। আমরা একটা সামাজিক আন্দোলন তোলার চেষ্টা করব। যেখানে ডিভোর্সকে আমরা ঘৃণা করবো বন্ধনকে আমরা বজায় রাখার চেষ্টা করবো আমরা এই পর্যায়ে সংক্ষিপ্ত একটা বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরে আবারও ফিরে আসব সেই পর্যন্ত দর্শক আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি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 পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাতে সে পিস বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 মান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূসন এ আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ইসলামের শিক্ষাসমূহ কী হারুন হোসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক দার সমূহ সুপ্রিয় দর্শক সংক্ষিপ্ত বিরতির পরে আমরা আবারও ফিরে আসলাম আশা করি আপনারা এই আলোচনায় অংশগ্রহণ করছেন আমরা এই কথা প্রমাণ করার চেষ্টা করেছি যে বিবাহ একটা চুক্তি আমি করেছি এই বন্ধনের একটা চুক্তি এই বন্ধনটাকে যেন আমি বিচ্ছেদে নষ্ট না করে দিই আল্লা নবী আমাদেরকে আরও শিক্ষা দিয়েছেন যে বলছেন ইন্নআল মারি কত মিন মহিলাদেরকে তোমার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে তোমার পাঁচর থেকে বাম পাঁচর থেকে সেটাকে তৈরি করা হয়েছে ও ইন আয়াফিলে আল আহ আপনি পাঁচরের হাডে দেখবেন সেটার উপরের অংশটা খুব বাঁকা থাকে উপরের অংশ বাঁকা অংশ থেকে তোমার স্ত্রীকে তৈরি করা হয়েছে যেটা সবচেয়ে বাঁকা অংশ পাঁচরের হাড্ডিতে তাহলে তোমাকে মনে রাখতে হবে যে আমার স্ত্রী বাঁকা পাজর থেকে তৈরি করা হয়েছে তার চিন্তাতে অনেক মান অভিমান থাকবে তার চিন্তাতে অনেক কিছু থাকবে স্ট্রেইট সে হয়তো চিন্তা করতে পারবে না কোনো বিষয়কে বাঁকা করে বোঝার চেষ্টা করবে তার দৃষ্টিভঙ্গিটা একটু ভিন্ন রকম হতে পারে বাম পাজরের হাড্ডিটাকে কেউ যদি সোজা করে ফেলতে চায় তাহলে সোজা তো হবেই না बर पाजर हाडी भेजे से हूबुहु तुम्हारे समान करे ना तुम्हें भागे फिले तुम्हें तरह जीवन जापन करते नहीं आल्लाबी मानसिक भाव पुरुष के प्रस्तुत कर তোমার চিন্তার সাথে তার চিন্তা হুবহু খাপে খাপ নাও মিলতে পারে বরং কিছুটা বাকা তার মধ্যে থাকবে তোমাকে ওই বাকাটা নিয়ে তোমার তার সাথে মিলে থাকতে হবে কারণ ওটাকে সোজা করতে গেলে ভেঙে ফেলবে ভেঙে ফেলার অর্থ হচ্ছে ডিভোর্সের দিকে যেতে হবে আল্লা নবী আরও সতর্ক করেছেন পুরুষদেরকে আহস্তু মোহনাবি আমদায় হজের ময়দানে বলছেন ওয়াস্তাহ তুমা বি খালিমাতিল্লা সাহি মুসলিমের হাদিস যে তোমরা তাদেরকে হালাল করে নিয়েছো তোমাদের স্ত্রী হিসেবে আল্লাহর নাম বিবাহতে আল্লাহর নামে আমরা বিবাহ করে থাকি কাজেই আল্লাহর নামে যাদেরকে হালাল করেছ আল্লাহ থেকে আমানত তুমি নিয়েছ আল্লাহ তোমাকে তোমার স্ত্রীকে তোমার হাতে আমানত দিয়েছে আল্লাহর নাম দিয়ে নিয়েছ কাজেই সেই আমানতকে তোমরা নষ্ট করো না সেই আমানতকে তোমরা ভঙ্গ করো না এবং আল্লাহর নামের অবমাননা করো না তাহলে কেউ যদি ডিভোর্স দেয় অনেকটা আল্লাহর নামের অবমাননা হয়ে যায় যদি ভ্যালিড এক্সকিউজ ছাড়া যদি করে অর্থাৎ যেটা ইচ্ছা করলে যেটা ওভারকাম করা যেত যে কারণে ডিভোর্স থেকে অ্যাভয়েড করা যেত সেটা যদি কেউ না করে তাহলে সে যেন আল্লাহর আমানতের খেয়ানত করল এবং আল্লাহর নামের অপমান করল। আমরা কি আল্লাহর নামের অপমান করতে চাই এজন্য ধৈর্য সহ্য সংসার করতে হবে আগে ভালো করে বুঝে শুনে সংসার জীবনে যেতে হবে যাতে করে ডিভোর্সের পথে বিচ্ছেদের পথে যেতে না হয় বরং বন্ধনকে সুদৃঢ় করা যায় আল্লাহ আল্লাহতালা একটা পদ্ধতি রেখেছেন যে ডিভোর্সে যাওয়ার একটা পদ্ধতি আছে তুমি তোমার সাথে বনিবনা হচ্ছে না তাকে বোঝানোর চেষ্টা করো তার সাথে একটু দূরে যাও দূরে গেলে হয়তো আবার ভালোবাসা তৈরি হবে একটু গ্যাপ হলে ভালোবাসাতে আবার সুদৃঢ় হবে তাকে উপদেশ দান করো ইত্যাদি ইত্যাদি বলেছেন তারপরেও যদি কাজ না হয় আল্লাহ বলছেন ও ইন খিফ তুমা ইনহিমা হাকা মিন আহলিহা তারপরেও যদি মনে হচ্ছে বনিবনা হবে না তাহলে পুরুষের পক্ষ থেকে একজন অভিভাবককে পাঠাও मेयर पक्ष एक अभिभावक पाठ तक बसते बोलो समस्या कि चिंता करते आल्ला समाधान बेल्ला वादा कर समस्या तरह समाधान नियत समस्या एक पथ आल्ला बेरबी खूब जोरालो भावे डिवोर्स चाय तक और समाधान आल्ला बे कर ते नियतर ऊपर इर्भर करेंद और कणे तार्डी चाना डिवोर्स देवना एक समस्या हो जाए सम्मान जनक समाधान होगा ये जब चान आल्ला तला समाधान देवें सुरानी आल्ला तला प्रक्रिया वर्णना करी समाधान ना तक डिवोर्स देवार कथा बहुत कथाय कथाय डिवोर्स देवा इटा शरियत लंघन जो कथाय कथाय डिवोर्स देव कथाय कथाएलाब स्त्री के धमक दिए ये অনেকে আছে রাগের মাথায় তালাক দিয়ে দেন। রাগের মাথায় তো মানুষ তালাক দেয় যেজন্য জন্য তালাক কিন্তু কার্যকর হয়ে যাবে আপনি এটা ভাববেন না যে রাগে দিলে হবে না আর ভয় দেখানোর একটাই উপায় নয় যে শুধু তালাক দিয়ে দেবেন অন্য আরও উপায় আছে তাকে বোঝানোর চেষ্টা করা ইত্যাদি একজন পুরুষ কাপুরুষ হয়ে যায় যখন তার স্ত্রী উপর সে নিয়ন্ত্রণ করতে না পারে এজন্য কথায় কথায় তালাক দেয়া এটা অত্যন্ত গুনার কাজ এবং তালাক দিতে হবে একটা সূন্য পদ্ধতি আছে সেটা হলো একজন মহিলাকে তালাক দেবেন একটি একটি আপনি তালাক দেবেন এমন সময় তালাক দেবেন যখন তার পিরিয়ড বা ঋতুস্রাব নেই এবং এমন সময় তালাক দেবেন যেই সে আগের পিরিয়ড থেকে মুক্ত হওয়ার পরে স্বামী স্ত্রীর কোনো মেলামেশা হয়নি এরকম পিরিয়ডে তালাক দিতে হবে এক তালাক তারপরে আপনি এই এক তালাক দেওয়ার পরে তাকে ঘর থেকে বের করতে পারবেন না আল্লাহ বলছেন লে তু খ্রুজু হুন না মিন বুইউতিহিননা তোমরা তাদেরকে ঘর থেকে বের করে দিও না বলে আয়া খ্রুজে না তারাও বেরিয়ে যাবে না ঘরে থাকবে আল্লাহ বলছে এখনও ফাইনাল হয়নি এই জন্য ঘরে রাখছে যাতে একজন আরেকজনের দিকে চেহারায় দিকে তাকালে হয়তো তাদের মধ্যে আবার পুরাণ ভালোবাসাটা জেগে উঠতে পারে তখন তারা একজন আরেকজনকে ভালোবাসলে হয়তো আবার তারা তালাকটাকে উড্রয় করে ফিরে আসতে পারে এই জন্য আল্লাহ বলছেন লে তুখরিজুহ্ন নামিন বুইউদ্দিন অর্থাৎ আল্লাহ চাচ্ছেন না যে স্ট্রেট ওয়ে প্রথমবারেই তিন তালাক দিয়ে শেষ করে দিন আল্লাহ চাচ্ছেন ধীরে ধীরে তারপর বলছেন একবার হলো না তাহলে আরেক তালাকের দিকে যাও এখনো সুযোগ আছে আতলা কুমার রতেন দুইবার তুমি তা রাখ দিলে ফাইমসা কুমবিমাফিন এবার তুমি তাকে রেখে দাও তোমার কাছে রাখতে পারবে এখনো সুযোগ আছে রাখলে ভালো করে রাখতে পারবে আর যদি একান্তই রাখতে না পারো তাহলে তাকে পুরাপুরি সুন্দর করে ছেড়ে দিতে হবে তার প্রাপ্য মোহর ইত্যাদি দিয়ে ছেড়ে দিতে ওয়াল্লা তাদা রুহাকাল মো এরকম করতে পারবে না যে স্ত্রী হিসেবেও রাখলে না আবার ছেড়েও দিলে না এরকম তুমি করতে পারবে না একবার এমন হলো যে একজন ব্যক্তি আল্লা নবীর সামনে তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিল একই সাথে আল্লাহ নবী রাগ করলেন আল্লাহর কিতাব নিয়ে তোমরা ঠাট্টা মস্করা করছো আল্লাহর এই জন্য এটা নিয়ে ঠাট্টা মাস্করি করা যাবে ওয়ান আমি এখনো বেঁচে আছি এই অবস্থায় তোমরা আল্লাহর কিতাব নিয়ে ঠাট্টা করছো আল্লাহ নবীর এত রাগ দেখে একজন মুসলমান বলল ইয়ারসুল্লাহ তাকে কি আমি হত্যা করে দেব অর্থাৎ রাগের এত আতিশাহ্য আল্লাহনবীর ভিতরে দেখেছেন যে তার কাছে মনে হয়েছে সে মুসলমানই নেই এই তাকে হত্যা করার জন্য এই লোকটি চাইল আক্তুল্লাহ সুনানের গুরুত্বপূর্ণ কিতাবে এই করা হয়েছে সুপ্রিয় দর্শক দেখুন তিন তালাক এখন কথায় কথাই মানত দিয়ে দিচ্ছে অথচ আল্লাহ নবীর যুগে তাকে হত্যা করার জন্য অন্য সাহাবি আল্লাহনবীর রাগ দেখে উদ্বুদ্ধ হয়ে উঠেছিলেন আল্লাহনবী এত রাগ করলেন বললেন যে এটা হচ্ছে আল্লাহর কিতাব নিয়ে খেলা করা হচ্ছে এই তিন তালাক কথায় কথায় তালাক দেয়া এবং তাড়াতাড়ি তালাকের দিকে যাওয়া এটা ইসলাম সম্মত নয় হজরত ইবনে অমর রদি আল্লাহ তালুতার স্ত্রীকে তালাক দিয়েছিলেন এবং আল্লাহ নবীর কাছে সংবাদ আসলো যে সে মহিলা হায়েজ অবস্থায় ঋতুস্রাব অবস্থায় তালাক দিয়েছেন আল্লাহ নবী এতে রাগ করেছিলেন এবং তিনি বলেছেন হজরত অমরকে বলেছেন মুরা মুর আবদাল্লাহ যে তোমার পুত্র আব্দুল্লাহকে বলো যেন সে তালাককে উড্রয় করে নি এবং আবার তার যখন ঋতুস্রাব হবে ঋতুস্রাব হওয়ার পরে সে যেন তালাক দেয় সুমাইন বাদায়ু আইতাল্লিখাহা তারপরে যদি সে তালাক দিতে চায় তারপরে যেন সে তালাক দেয় ফালিউতাল লিখা ফি তুহরিহি লামিয়া মুস্তাহা এমন অবস্থায় তালাক দিতে হবে যে ঋতুস্রাব থেকে মুক্ত হওয়ার পরে সে তাকে আর স্পর্শ করে এই জন্য তালাকের একটা পদ্ধতি আছে প্রক্রিয়া আছে ওই পদ্ধতির শূন্য অনুযায়ী তালাক দিতে হবে যদি বাধ্য হয়ে কেউ তালাক দিতে হয় কিন্তু যদি কথায় কথায় কেউ তালাক দেয় সে যেন আল্লাহর কিতাব নিয়ে খেলা করছে আসুন আমাদের সমাজে তালাকের ব্যাপারে আল্লাহর কিতাব নিয়ে খেলা থেকে আমরা যেন বিরত থাকি সুপ্রিয় দর্শক এই আলোচনা থেকে আমাদের কাছে এই বিষয়টা স্পষ্ট হল যে তালাক এটা কোনো ছেলে খেলা ব্যাপার নয় ইসলামে নিকাহ কিংবা বন্ধনকে এজন্য করা হয়েছে যাতে করে পুরো জীবন সেটা স্থায়ী থাকে একান্ত প্রয়োজন ছাড়া যেন বিচ্ছেদের দিকে মানুষ না যায় কারণ এটাকে নিকৃষ্ট হালাল বলা হয়েছে তারপরেও যদি যেতে হয় তারও একটি প্রক্রিয়া আছে যেটা আমাদের সমাজে আজকাল বেশি শোনা যায় শুধু প্রশ্ন এটাই যে একসাথে সে তিন তালাক বলে ফেলেছে এক তালাক দু তালাক তিন তালাক করে হুট হুট করে তালাক দিচ্ছে মনে হচ্ছে যেন তালাক এমন একটা জিনিস যেটা হাতের বানানো মোয়া সে ছুঁড়ে ফেললো এটা হচ্ছে আল্লাহর কিতাবের সাথে খেলা করার নামান্তর এবং এটা থেকে মুসলমানদেরকে বিরত থাকা দরকার আমরা আলোচনা শুরুতে যেমনটি বলেছিলাম ডেলি ইন্ডিপেন্ডেন্ট লন্ডন থেকে প্রকাশিত যে রিপোর্ট সেটা অনুযায়ী এবং মুসলিম ট্রিবিউন্স এই ম্যাগাজিনের উদ্ধৃতি দিয়ে বলেছিলাম যে আশঙ্কাজনকভাবে মুসলমানদের মধ্যে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে যেটা ইসলামের জন্য একটা কলঙ্ক যে ইসলামের বন্ধন এবং ভালোবাসা দেখে পারিবারিক বন্ধন দেখে অমুসলিমরা ইসলামের সায়াত হলে আসছিল তাদেরকে এখন আমরা বিচ্ছেদের বিষয়টি দেখিয়ে দিয়ে যে তোমাদের মতো আমরা হয়ে যাচ্ছি তখন ইসলামকে অবমাননা করার নামান্তর কাজ করছে এই জন্য মুসলমানদেরকে সতর্ক হওয়া দরকার এবং বিবাহের আগে ভালো করে চিন্তা করে বিবাহের পিড়িতে পা দেওয়া দরকার যাতে করে এই জাতীয় কোনো দুর্ঘটনা বিচ্ছেদের মতো দুর্ঘটনা না হয় এবং সাথে সাথে এটা মনে রাখতে হবে একান্তই যদি ডিভোর্স হয়ে যায় তারপরেও একটা প্রক্রিয়া আছে ডিভোর্সের মাধ্যমে যখন বিবাহ সম্পূর্ণ বিচ্ছেদ হয়ে যাবে আল্লাহ তালা বলছেন সুরা বকার মুতাকিম যারা ডিভোর্স প্রাপ্ত হয়ে যেসব নারীরা তাদের প্রতিও কিছু দায়ী দায়িত্ব আছে সেই দায়িত্বকে বজায় রাখতে হবে এবং সুন্দরভাবে ইনসাফের মাধ্যমে তাদেরকে বিদায় করতে হবে এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তাদের বিবাহর পরিসমাপ্তি ঘটাতে হবে যাতে করে সেটা ধ্বন্দ্ব অথবা সেটার যেন পারস্পরিক একটা অন্তের দ্বন্দ্ব দুই পরিবারের মধ্যে সৃষ্টি করে না যায় অথবা কোনো একটা ক্ষত রেখে না যায় যেই ক্ষতেই ক্যান্সার হতে পারে কিরকম ক্যান্সার হতে পারে যেমন বাচ্চার থাকল আর বাচ্চা মায়ের পক্ষে গেল অথবা বাবার সাথে গেল যদি তারা একজনকে আরেকজনের বিরুদ্ধে বাচ্চাদেরকে উস্কাতে থাকে তখন এই বাচ্চাগুলোর জীবনটা পরিপূর্ণ ধ্বংস হয়ে যাবে এবং অশান্তির আগুনে ধাউ করবে কাজে বিবাহের পরেও কিছু পদ্ধতি এবং প্রক্রিয়া আছে যেটার কথা আল্লাহ বলছে একজন আরেকজনের কথা তোমরা ভুলে যেও না যে তোমরা একজন স্বামী স্ত্রী তোমরা ছিলে। কাজে বিবাহ বন্ধনের শেষ হয়ে গেলেও তোমরা শত্রুতামূলক কোন কাজে নিজেদেরকে জড়িত করো না আজকের পৃথিবীতে বিবাহের পরবর্তী স্বামী এবং স্ত্রীর মধ্যে ডিভোর্স প্রাপ্তদের মধ্যে যে সংঘাতের কথা আমরা শুনি সেই সংঘাতটি অত্যন্ত ভয়ানক এবং এটা বাচ্চাদের উপর ভয়ানক প্রভাব ফেলে এজন্য তালাক এবং বিচ্ছেদের একটা প্রক্রিয়া আছে এবং সেটা পরিসমাপ্তির পরেও কিছু দায়িত্ব আছে সেগুলোর ব্যাপারে মুসলমানদেরকে সচেতন হবে তবে আমরা আশা করছি মুসলিম সমাজে শুধু বন্ধনেই থাকবে শুধু ভালোবাসা থাকবে সেখানে বিচ্ছেদ থাকবে না সেখানে ঘৃণা থাকবে না মুসলিম সমাজ সারা পৃথিবীকে দেখাতে চায় যে মুসলমানদের পরিবারগুলো হচ্ছে আদর্শ পরিবার মুসলমানদের পরিবারগুলো হচ্ছে জান্নাতের পরিবার মুসলমানদের পরিবারগুলো হচ্ছে ভালোবাসার ফুলের বাগান আমরা সেটাই প্রমাণ করার চেষ্টা করব সুপ্রিয় দর্শক এই পর্যায়ে আমরা আলোচনাকে এখানে সমাপ্ত করছি আবারও আগামী পর্বে দেখা হবে এই প্রত্যাশা রাখছি আশা করি আপনারা তখন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আশিফ মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা মানবতার পথ প্রদর্শক আলফুর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আলকোর আনুকরি সব কিছু জানার জন্য দেখতে থাকুন নিয়মিত অনুষ্ঠানের পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা जानते होले देखुन, काल हम देख कुरानसियढ़े छटाय पुनः सम्प्रचार दोपुर साढ़े टीवी बांगलेश